তিনি বলেন তারপর তার সাথে মিশামিশি করতেন তিনি আয়সার রাজু বলেন তোমাদের মধ্যে নবী সাল্লাহ আলাই সাল্লামের মতো কাম প্রবৃত্তি দমন করার শক্তি কে রাখে খালিদ ও জাহির রহমতুল साहेबानी रहमत लालह होते यह हादिसर अनुरूप वर्णना कर